শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে দশম পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও গৃহস্থ ধর্ম প্রায় পাঁচটা ছয়টা হইল ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় আছেন।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 সংসারী লোক যদি নাম করে তাহলে বাহাদুরই আছে দেখো জনক রাজা খুব বাহাদুর সে দুখানা তরবার ঘুরাত একখানা জ্ঞান একখানা কর্ম একদিকে পূর্ণ জ্ঞান। আর একদিকে সংসারের কর্ম করছে নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুঁটিয়ে করে र्वदाईपति के चिंता दरकार साधु ईश्वर संगे आलाप कर देंदार बल दे आज्ञा हाँ महापुरुष जीवर उद्धार जेमन रेलर इंजिन पेचने कत गाड़ी बाधा थाने अथवा যেমন নদী বা তড়াগ কত জীবের পিপাসা শান্তি করে ক্রমে ভক্তেরা প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইলেন একে একে সকলে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাঁহার পদধূলি গ্রহণ করিলেন ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন তুই আজ আর যাস নাই